সম্মানিত সুদী দর্শক যেখান থেকে আপনারা পিস এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন তাদের সকলকে আমরা আন্তরিক স্বাগত ও মোবারকবাদ জানাচ্ছি সুদীবৃন্দ আমরা সাধারণত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দলগত আলোচনা করে থাকি এই আলোচনায় আমাদের সাথে যোগ দেন একদম প্রাজ্ঞ আলেম যারা কোরআনাহের আলোকে বিষয়টাকে পরিস্ফুট করে তুলতে আমাদের সহায়তা করে থাকেন চলুন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে আমার আমার উপবিষ্ট আছেন বিশিষ্ট আলেমে দিন শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আর আমার সর্ববামী উপবিষ্ট আছেন বিশিষ্ট আলেম দিন প্রাজ্ঞ আলোচক জনাব আমরা আলোচনা করতেছিলাম সালাতের ইহলৌকিক কল্যাণ ইহজগত সলা কি কল্যাণ আছে আমরা অনেকেই বিষয়টা না কারণে মনে করি এটা পরকালের আবাদত আর এই কারণেই আমরা এর গুরুত্ব দিই না ফলে আমরা দিন দিন সলাৎ ত্যাগিতে পরিণত হচ্ছে আর আমাদের সমাজ সলাতহীন সমাজে পরিণত হচ্ছে শুধু দর্শক বিন্দু আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সলাত অ্যাবাদ শ্রেষ্ঠতম এবাদত সলাতের মধ্য দিয়ে আমরা আল্লাহর সান্নিধ্য পাই সলাতের মধ্য দিয়ে আমরা জান্নাতের পথ সুগম করতে পারি সলাতের মধ্য দিয়ে আমাদের অন্যান্য অ্যাবাদ কবুল হওয়ার একটা গ্রহণযোগ্যতার পর্যায়ে নিয়ে যেতে পারি অত্যন্ত চমৎকার কথা কিন্তু জগতে সলাৎ আমাদের কী দৃঢ় সলাৎ আমাদেরকে যে সাম্য মৈত্রীর শিক্ষা দেয় এটাকে আমরা একবার লক্ষ্য করে দেখেছি পৃথিবীর মানুষেরা সাম্যবাদের স্লোগান দিচ্ছেন মানবতার স্লোগান দিচ্ছেন কিন্তু কোন সাম্য সলা অতিক্রম করতে পেরেছে যে সাম্যের শিক্ষা দিয়েছিলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম তাই বিষয়টি নিয়ে আলোকপাত করার জন্য আমরা আমন্ত্রণ জানাবো আমাদের অতিথি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গী ধন্যবাদ অতন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি উপস্থাপন করেছেন সালাত শুধু নয় সালাদ একটা সাম্যপূর্ণ সমতাপূর্ণ সমাজ সৃষ্টি করে সমাজ সৃষ্টি করার একটি কর্মসূচি কর্মসূচি কারণ প্রথম দেখি বিশ্বে অনেক ধর্মে আছে যেখানে এই বর্ণের মানুষ এই বর্ণের মানুষের পাশাপাশি দাঁড়াতে পারে না পাশাপাশি দূরে কথা ছায়া মারাতে পারে না অথচ ইসলামে রক্ত বর্ণ ভাষা কোনো ভেদাভেদ নেই মানুষগুলো পাশাপাশি দাঁড়াবে এমন কি একজন কাতারের সামনে দাঁড়িয়েছে উচ্চ বর্ণের উচ্চ টাকার উচ্চ বংশের উচ্চ মর্যাদার কেউ আসছে সামনে থেকে তাকে সরিয়ে দেওয়া সোলোয়ানা আরাম এটা ইসলামের অবমাননা অর্থাৎ এখানে সাম্যটা এত পরিপূর্ণ সাম্য নিরঙ্কুশ সাম্য বোধ আর কোথাও আমরা দেখি না আরেকজন তুমি অন্য বংশে অথবা তুমি অন্য কর্মের তুমি রিক্সাওয়ালা অথবা শ্রমিক কথা ম্যাথর আর আমি অত্যন্ত বড় কিছু কাজে তুমি আমার পাশে দাঁড়াতে পারবে না কোনো মুসলমান কিন্তু মসজিদে এই কথা বলতে পারে না তার কোন চেতনাই তার ভিতরে আসে না কারণ সে নিজেই জানে যে সালাত হলো এমন জায়গা এবং তার কর্মচারী অথবা এখানে কোন জাগতিক শিক্ষা আছে এখানে লক্ষ্য করুন এখানে বিভিন্ন ধর্ম ধর্মীয় শিক্ষা মানুষকে তো পাশাপাশি দাঁড়াতে দেয়ই না আগে যাওয়া তো দূরের কথা আর ইসলামে বলে যে না তোমার সালাতে শুধু এক সাথে নি তুমি ইমামতি করবে আগে যাবে এখানেও কোনো বংশ নেই রক্ত নেই বর্ণ নেই ভাষা নেই সামাজিক মর্যাদা নেই শুধুমাত্র কে কত বেশি কোরআন জানে কে কত বেশি সন্না জানে এটার উপর নির্ভর করবে এখানেও আমরা একই বিষয় দেখছি ডিসি সাহেব অথবা মন্ত্রী মহোদয় অথবা প্রেসিডেন্ট অথবা অন্যান্য সর্বোচ্চ পর্যায়ের অফিসার সালাতে দাঁড়িয়েছেন কিন্তু ইমামতিতে যাচ্ছে যে লোকটা মানে সামাজিক বিষয়ের সবচেয়ে কম মানের এবং রসল্লা সাল্লাম এটা আরবের জাহেলির সমাজকে চিহ্ন করে প্রতিষ্ঠা করেছেন আরবের জাহেলির সমাজে বর্ণবাদের মতোই এক ধরনের এসিজম ছিল যারা আরব নয় যারা সম্ভ্রান্ত নয় যারা কৃতদাস যারা কৃতদাসের বংশ থেকে এসেছে সেই ঘটনাটি যদি উল্লেখ করতেন তাহলে আমরা বুঝতে পারতাম যে প্রকৃত প্রকৃতকে সাম্যের শিক্ষা দিয়ে থাকে আল্লাহ রবীন্দিন মানুষের মধ্যে সাদা কালের যখন মক্কা রাখেন দিনে বিলাল রাজিয়াল হয়ে বললেন যে তুমি কাবা ঘরে সাদের উপরে উঠে আজান দাও তখন আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করেননি এবং আত্তাবিন আসিদ ইসলাম গ্রহণ করেননি তারা ব্যঙ্গ করে বলল যে বিশেষ করে হারেসবিন হিসাম বলে দিল মা ওয়াজাদা মোহাম্মদ মোহাম্মদ কি এই একটা কালো কাক ছাড় আর কাউকে ফেলো না আর একটা আতাব্বিন আসিদ বললেন আলহামদুলিল্লা মাতা আবি কবলা রাজার এই দৃশ্য দেখার আগেই আমার আব্বাকে আল্লাহ মৃত্যু দিয়েছে আর আবু তখন বললেন মোহাম্মদের রব তাকে মোহাম্মদকে বলে দিবে কিন্তু গোপন থাকলো না তখনই রসুল্লাহ সাল আলাইসাল্লাম এই ঘটনা জানতে পারার কারণে তিনি ভাষণ দিলেন ইয়া ই না রব্বাকুম ও আহেদ ও আবাহুম ও আহেদ তোমাদের রব একজন তোমাদের পিতাও একজন লাগিন আলাগিন আলা আহমার ও আহমার আলা কুল্লু মিন আদম ও আদম ই রসুল্লা সাল্লা ভাষণে বলে দিলেন যে আরবির উপরে আজমির অনারবির অনারবির উপরে আরবির কোনো প্রাধান্য নেই সাদার উপরে কালোর কালার উপরে সাদার কোন প্রাধান্য নেই একমাত্র দিয়েছে ইসলাম এরপরে সালাত হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাধ্যম যেখানে সাম্যের শিক্ষা দিতে এখানে একটা বিষয় দর্শকদের দৃষ্টি আকর্ষণ করা যায় ইউরোপে বন্যবাদ ছিল ভাবে আমেরিকাতে কিতোদাস প্রথা তুলে দেওয়া হলো কিন্তু বর্ণমা দুঠানে গেল না সব শেষে যখন বারাকবা প্রেসিডেন্ট হলেন বিশাল বিপ্লব বলে গণ্য করা হলো যে কালোরা সামাজিক মর্যাদা পেয়েছে তারপরও কালোরা বঞ্চিত কিন্তু ইসলামে দেখেন কোনো ঢাকঢোল না পিটিয়েই এমন একটা মানসিকতা ইমান তৈরি করলো সেই রসুল্লাহ সামাজিক দায়িত্ব ধর্মীয় দায়িত্ব কালো গিয়েছে গিয়েছে, দাসের বংশ গিয়েছে সদা গিয়েছে আরব গিয়েছে এখানে কেউ মূলত কোথায় চিন্তা করেন মূলত এটা জাহেলিয়াতের শিক্ষা বেলাল রাজা আল্লাহকে কাবার ঘরের উপরে উঠিয়ে দিলেন এটা তারা মনে করছে এটা মর্যাদা নষ্ট হলো কিন্তু বেলাল যে কোন জিনিস এটা তো আল্লাহ রব্বুল আল্লাহ জানেন যখন রসান ভাষণ দিচ্ছিলেন তখনই তা একটানাজিল হলো ইন্না আক্রমাকুমি ইন্দাল্লাহ আকুম তোমাদের মধ্যে আল্লাহর নিকটে ওই ব্যক্তি বেশি সম্মানী যে ব্যক্তি বেশি তাকুয়াশীল বেলাল রাজার মধ্যে যে তাকুয়ায় ভরপুর ছিল এটা স্পষ্ট এখানে উল্লেখযোগ্য যে বিষয় সালাতে সাম্যের শিক্ষা দিয়ে থাকে দুঃখজনক ব্যাপার যেটা সেটা হলো যে সালাত আদায় করতে গিয়ে সাম্য নষ্ট হবে এক জায়গায় যদি জামাতের সঙ্গে পরস্পরটা বিচ্ছিন্ন হয়ে যাবে অন্য হাদিস আসছে যে সাহবায়ের গোড়ালির সাথে বর্ণিত হয়েছে এখানে বলছি যে রসুল্লাহ নির্দেশ কিন্তু যখনই দেখা যায় বর্তমান সালাতে যে প্রয়োগটা আমরা দাঁড়াচ্ছি সালাতে কিন্তু পরস্পরের শারীরিক যে মানে রসুলাম এমন একটা ফজিলত বর্ণ করেছেন এই ক্ষেত্রে যে এত বড় ফজিলত সাম্যতা রক্ষার জন্য সাম্য ভাতৃত্ব রক্ষার জন্যই মানে এবং তার করবেন কিন্তু দুঃখজনক ব্যাপার হলো একটা থিওরি তৈরি করা হয়েছে চার আঙ্গুল ফাঁক রেখে দাঁড়াতে হবে সেখানে বাস্তবতা দেখা যাচ্ছে চার আঙ্গুল নয় কোনো কোথাও এক মুসলের মাঝে এক মুসল্লের আধ হাত ফাঁক কোন এক হাত ফাঁক অথচ আরো স্পষ্ট করছেন তোমরা যেন ফাঁক রেখে না দাঁড়াও আমি দেখতে পাই শৈতানের জন্য ফাঁক রেখে দাঁড়াও না আমি তাদেরকে দেখতে পাই ভেড়ার বাচ্চার মতো শয়তান দাঁড়িয়ে থাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবারও বলছেন এই ক্ষেত্রে প্রত্যেক মহাদ্দেশ এই মানুষ অধ্যায় রচনা করেছেন মান মান্ফান কথা হুল্লাহ যে ব্যক্তি কাতারের সময় মিলিয়ে দাঁড়ালো ওই ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়ে গেল আর যে ব্যক্তি কাতার থেকে ফাঁক করে বিচ্ছিন্ন হয়ে দাঁড়ালো ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এই কথাগুলোর বলার মৌলিক উদ্দেশ্য একটাই যে সালাতি একমাত্র এবাদত যেখানে পাঁচ বার একত্রিত হতে হয় শুধু একত্রিত নয় পরস্পরে কাঁধে কাঁধ পায়ে পা টাকনোর সাথে টাকুন হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে দাঁড়ানোর কথা বলা হয়েছে কিন্তু এর কোনো প্রয়োগ নেই ধন্যবাদ আমরা অত্যন্ত সুন্দর আলোচনায় শুরু করেছিলাম যেটা হলো ইসলামই সর্বোত্তম সাম্যর শিক্ষা দিয়েছে এবং এটা বাস্তবায়ন দিকে সলাথের মধ্য দিয়ে শুধু দর্শকবৃন্দ সময় একটা ছোট্ট বিরতির বিরতিতে যাচ্ছি অল্প কিশোর কণ্যের মধ্যে আবারও ফিরে আসব ইনশা আল্লাহ ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন আসসালাম আলাইকুম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 मृत्यु कमनाते ही चाय तब जान्ला जीवित रखे जीवन पक्षे कल्याणकर मृत्युदान कर जो मृत्यु कल्याणकरण्ड असुस्थता छोर सामकुमी पुनर सी दर्शक के प्राणाल शुभेटा आलोचना करते একমাত্র জীবন বিধান যা আল্লাপ প্রদত্ত বুঝা শিখিয়েছে সাম্য আর পিও নবী মোহাম্মদ সালাতের মাধ্যমে বাস্তবে কালো আর সাদা আর ধনী গরিব উঁচু নিচু সকলকে এক কাতারে সামিল করে সাম্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন যা পৃথিবীতে আর দ্বিতীয় কোথাও এরকম পাওয়া যায় না সে প্রসঙ্গটি আমরা আলোচনা করতেছিলাম এ ব্যাপারে শেখ আহমদুল্লাহ আপনার ফুল মুক্তি ধন্যবাদ আসলে আজকের এই যুগে বিশেষ করে সাম্যের আওয়াজ চতুর্দিক থেকে খুব জোরে সোরে উঠছে মানবাধিকার মানুষকে মানুষ হিসাবে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে সব মানুষকে সমান অধিকার দিতে হবে একটা আওয়াজ উঠছে কিন্তু বৈষম্যের ফলে আওয়াজটি উঠেছে সালাত যেই সমাজে যেই মুহুর্তে দুনিয়াতে এসেছিল ওই মুহূর্তের বৈষম্যের কিছু চিত্র যদি আমাদের সামনে ফুটে ওঠে তাহলে সালাত যে সাম্য প্রতিষ্ঠা করেছে এর গুরুত্বটি আরও ভালোভাবে বুঝে ছোট্ট একটি ঘটনা যদি আমরা উল্লেখ করি বদরের যুদ্ধে যে সমস্ত কাফের নিহত হলেন তাদের ভিতরে আবু জাহাল অন্যতম আবুজাহালকে হত্যার জন্য প্রাথমিকভাবে মহাজ এবং মুহাজ দুজন কিশোর সাহাবি হজরত আফরা রদিয়াল্লাহ তাল আনহার ছেলে তারা প্রাথমিক ভূমিকাটা নিলেন তার ধটা যখন নিচে পড়ে গেল ভূমিতে তখন আবদুল ইবনে মাসউদ রদিউল্লাহ তাল্লাহ আনহু তার দেহ থেকে তার শির বা মাথাকে বিচ্ছিন্ন করে আনার দায়িত্বটি নিলেন সে মুহুর্তে তার রূহ ছিল সামান্য রোহ ছিল ওই মুহূর্তে এই জীবিত অবস্থাতে জীবনের শেষ মুহূর্তে সে মারা যাচ্ছে তখন। আক্ষেপ করে আবুজাহাল বলছিলেন যে হায় একজন কৃষকের ছেলে না হয়ে অন্যকেও যদি আমার ধরাটা আলাদা করত অর্থাৎ মৃত্যুবরণ করবে ওই মুহূর্তে পর্যন্ত মানুষকে অবজ্ঞা করা মানুষের প্রতি বৈষম্যের মানসিকতা কতটুকু থাকলে এমন হয় যে আমি মরব কার হাতে মর্ব এটা তো দেখার বিষয় না এখানে এসেও সে দেখছে যে আমি কার হাতে মৃত্যুবরণ করলাম মৃত্যুর ক্ষেত্রে পর্যন্ত মানুষের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং দৃষ্টিভঙ্গি লালন করতে তারা ঠিক ওই মুহূর্তে ইসলাম এসে মানুষকে এমন এক সাম্য শিক্ষা দিল যে সাম্য এসে আমরা আলোচনা করলাম শুধু বেলা তালন নয় সালমান ফারসিরাদ আল্লাহ তালহন অনারব ভিন দেশে একজন মানুষ তা আরবে কেউই নাই বললে চলে স্লোগানগুলোর ভিতরে একটি হলো যে আমাদের ধর্মীয় পরিচয় এটাকে যদি আমরা আড়াল করে ফেলতে পারি পিছিয়ে ফেলে দিতে পারি তাহলে হয়তো আমরা আমাদের ভেদাভেদ ভুলে যাব আমরা এক হয়ে যাব সামনের ভিতরে চলে আসব আমাদের জাতিগত অনেক কবিতা বলা হয় আমি কোন বিশেষ কবিতা বলে কোন কবিকে ছোট করতে চাই না অনেক বড়ো বড়ো কবিদের কবিতা আমরা উড়ি বেড়াই থাকি সাধারণত যে বিভিন্ন চরণের মধ্যে বলা হয়ে থাকে এরকম যে কোনো জাত কোনো ধর্মের পরিচয় দিব না আসলে সাম্য প্রতিষ্ঠার জন্য ধর্মীয় পরিচয় হাল করার কোনো প্রয়োজন নাই সাম্য প্রতিষ্ঠা যদি সমাজ কেউ করতে চায় তাহলে সালাত যেভাবে আমাদের মোহারাম শেখে আলোচনা করছিলেন যথাযথভাবে সালাতের সাম্য প্রতিষ্ঠার জন্য পরিচয় গোপন করা এটা এক ধরনের মোনাফিকি এবং কপটতা কারণ আমি সাম্য মানে কিন্তু পরিচয় গোপন করা নয় সাম্য মানে কাপড় খুলে সাম্য হওয়া নাই সবার কাপড় একরকম হতে হবে সবার পরিচয় একরকম হতে হবে সবাই ডিগ্রি আমার ডিগ্রিটা গোপন করব। আমার অফিসিয়াল দায়িত্ব সাম্য প্রথমত মানসিক বিষয় যেটা আমরা বলছিলাম এখনো যারা সাম্যের কথা বলেন মন জন্য মগজ আমরা ধর্মীয় অর্থাৎ যারা বলেন সাম্যের জন্য ধর্মকে ভুলতে হবে তাদের প্রথম কথা এটা কপতা সাম্যের জন্য জাগতিক আল্লাহ এটা বলেছেন দুনিয়ার সবকিছু হলো পরিচয়ের জন্য সাম্যের জন্য পরিচয় গোপন করা লাগে দুই নম্বর হলো তারা সাম্যের জন্য জাতীয়তার পরিচয় গোপন করতে বলছেন না চাকরির পরিচয় ডিগ্রির পরিচয় গোপন করতে বলছেন না তার মানে ধর্ম তাদের দৃষ্টিতে এত ছোট জিনিস যে এটা পরিচয় গোপন করলে বোধহয় হয়ে গেল একটু উল্লেখ করে এখানে যারা স্লোগানটা দিয়ে আমাদেরকে প্রতারিত করছেন তারা কি একটি দৃষ্টান্ত দেখাতে পারবেন যে তারা তাদের হাউস ড্রাইভারকে বা তাদের কাজের লোককে তাদের নিজেদের সঙ্গে বসে খাই অথচ তারা কি দেখাতে পারবে যে তাদের বাস্তব জীবনে একটি নজর করেছে এখানে শেখ যেটা বলছিলেন এটা কত গুরুত্বপূর্ণ যে শুধু পাশাপাশি দাঁড়াবে না মন্ত্রী মহোদয় মন্ত্রী মহোদের পিযন তার ম্যাথর লিনা নামাজে দাঁড়াবে শুধু পাশাপাশি বসের পাশে একটু দূরে রাখার কোনো সুযোগ নেই আর মানসিক বৈষম্য দূর করার জন্য একেবারে পাশাপাশি দাঁড়াতের রসুল্লাহ নির্দেশ দিয়েছেন অথচ যারা আমরা জানি যারা সাম্যের কথা বলেন আপনি হোটেলে যান বড় বড় ফাইভ স্টার যান বড় বড় প্রোগ্রামে লক্ষ লক্ষ টাকার অপচয় হচ্ছে আলোচনা হচ্ছিল আমি এই ব্যাপারে একটা বিষয় আপনাদের মাধ্যমে দর্শকদের জানাতে চাই আমরা যখন সলাতে যাব তখন এর মধ্যে আমরা একজন ইমাম বানাবো এই ইমাম বানাতে গিয়ে সেখানে কিন্তু সেটা দেখা হয়নি বিচারের দায়িত্ব রাষ্ট্রীয় দায়িত্ব নিতে পারবে এটার প্রমাণ হিসেবে আনছেন যে কবা মসজিদে একজন কৃত দাস তিনি ইমামতি করতেন তার বেশি টাকার এগুলো কোনটাই দেখা হয়নি এখানে একমাত্র দেখা হয়েছে ইমামতির যোগ্যতা তার কতটুকু আছে এই ইসলাম মানুষের মনোজগত থেকে সকল বৈষম্য দূর করেছে বলেই দাস প্রথা আমেরিকাতে দুশো বছর উচ্ছেদ হওয়ার পরও মনোজগত থেকে বর্ণবাদ কিন্তু দূর দূর হয় কারণ আসলে তো আগে মনোজগত থেকে দূর আর ইসলাম মনোজগত থেকে বৈষম্য দূর করেছে বলেই ইসলামী সমাজে এই বর্ণ কখনো দেখা হয়নি রাষ্ট্রীয় দায়িত্ব ইমামতির দায়িত্ব বিভিন্ন দায়িত্ব কালোরা নিয়েছেন সাদারা নিয়েছেন আরবরা সাদা কুরাইশরা সাদা সেখানে একজন কালো ইমামতি করলে রাষ্ট্রীয় দায়িত্ব পেলে কেউ একটা বিষয় আমরা যেখানে তিনি সমস্ত নবী ও রসুলদের শ্রেষ্ঠ তিনি যেখানে ইমাম সেখানে কিন্তু তার ইমামের পরবর্তী যে দায়িত্ব পরবর্তী গুরুত্বপূর্ণ পদ সেই পথে তিনি চাকরির ক্ষেত্রে বসের আলাদা একটা জায়গা থাকে ওখানে সাধারণ কর্মসূচি যেতে পারে না অনুরূপ ড্রাইভার কাজ করছে একসঙ্গে মালিক নিয়ে যাচ্ছে খাবারের টেবিল একসঙ্গে নেই বা বাসায় ঢোকার সুযোগ পায় না অনুরূপভাবে আমি এই জায়গায় আসছি নিজে রান্না করছে রসুল্লা সাল্লা সাল্লাম বললেন তাকে খাওয়াও এবং তার সঙ্গে খাও এই নির্দেশটা আমরা ফলো করি না বড় বিষয় হলো কিন্তু সালাতের ক্ষেত্রে ড্রাইভারকে আর অফিসের বসকে আর মূল মালিককে সেটা কোনো দেখার বিষয় নাই ছালাত হলো মডেল এটা দেখাচ্ছে কিন্তু শিক্ষাটা অর্জন করছে না বৈষম্যতা বেশি রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের হাদিসকে সাহাবাকের মতো গুরুত্ব দিতেন যে মসজিদে গেছেন তখন তার বয়স মাত্র ছয় সাত বছর মুরব্বী সাহাবিরা সেখানে আছেন কিন্তু ইমতি করবেন কে সেখানে তো শহী বুখারের হাদিস ইমাম সেখানে উপস্থিত হননি সেদিন তিনি বলছেন আর তাদের মধ্যে আমি সবচেয়ে কোরআন ভালো জানে বেশি মুখস্থ ফদ্দামুনি তারা সকলে আমাকে সামনে দিয়ে দিল কিন্তু ঘটনা ঘটলো কি উল্টা যে ছোট শুধু কোরআনের মর্যাদা দিতে গিয়ে সোনাথের মর্যাদা দিতে গিয়ে এখানে বড়োকে ছোটোকে মর্যাদাবেনকে কোনো ক্লাসিফিকেশান না করার কারণে তাকে এগিয়ে দিল কিন্তু তিনি বলছেন ফাইজা সাজাত্ত তাল্কা সাত আলাইয়া আমার পরনে ছিল একটা চাদরের মতন গামছা যখন আমি সেচদাই পড়ে গেছি তখন তো গামছা পড়ে গেছে তখন এটাতে বাস্তবতা তার তো সবকিছু উন্মুক্ত হয়ে গেছে আমি আমার জীবনে যত খুশি না হয়েছি জীবনে কোনো ক্ষেত্রে এই কাপড়টা খুশি হয়েছিলাম সেক্ষেত্রে স্পষ্ট সামের দৃষ্টান্ত সালাতের ক্ষেত্রে ছাড়া অন্য কোন পৃথিবীর কোন ধর্মগ্ন জায়গাতে উপস্থাপন করতে পারে বলি মতো হয়ে যাবে যিনি প্রশিক্ষণ নিয়েছেন কিন্তু এরপরে চাকরি আর করেন না শুধু ও দর্শক আমরা যদি সলাদকে এইভাবে মূল্যায়ন করি এবং সলাতের মাধ্যমে যে সাম্যের শিক্ষাটা পাই এই শিক্ষাকে যদি আমাদের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করি তাহলে আমাদের ভিতরে আর হিংসা হানাহানি ভেদাভেদ কিছুই থাকবে না বরং আমরা সব আল্লাহর বান্ধা হিসেবে ভাই ভাই হয়ে যাব সমাজ হবে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ আর আমরা সুখী সমৃদ্ধ জীবন যাপন করে ধন্য হব। এটাই হচ্ছে সলাাতের ইহজগতের কল্যাণ এটা যদি আমরা উপলব্ধি করি তাহলেই আমাদের পক্ষে সম্ভব আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে এই সত্য উপলব্ধি করার এবং সলাতের যে সাম্যের শিক্ষা এই শিক্ষাকে আমাদের বাস্তব জীবনে সামাজিক জীবনে সর্বত্রই তার যথাযথ প্রয়োগ করার তৌফিক দান করুন আল্লাহ রবীর কাছে এই কামনা করে সকলের খায়ের ও আফিয়ত কামনা করে আজকের মতো আমরা বিদায় আরো করছি Islamic International School. Welcome all of you. As-salamu wa rahmatullahi wa barakatuhu. M-U-S-L-I-N, I'm so blessed to be with best to be with them I don't know about you i know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 आज रत साढ़े सात टाए पुन सम्प्रचार सकाल साढ़े नशे पीजी बांगल्